কিভাবে মমিন আল্লাহ দয়া অর্জন করেন বোঝার জন্য দেখুন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কোরআনের কাহিনী প্রতি বুধবার রাত আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে বাংলায় ফর হিউম্যানিটি সালামু আলাইকুম ওরাক আলহামদুলিল্লাহ দর্শক শ্রোতা বাই ও বোনেরা যারা পিস্টিভিলের প্রোগ্রামে এই আয়োজনে আমাদের সাথে শেয়ার করছেন সবাইকে শুরুতে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক আমরা এই প্রোগ্রামে আলোচনা করতেছিলাম আদর্শ মুসলিমের করণীয় বর্জনীয় বিষয়গুলো নিয়ে সুপ্রিয় দর্শক প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের জানা আছে সেটি হচ্ছে আদর্শ মুসলিমের পরিচয় ইতিমধ্যে আমরা আদর্শ মুসলিমের পরিচয়ের ক্ষেত্রে আপনাদের সামনে সরমট ছয়টি পয়েন্ট আমরা তুলে ধরেছি সুপ্রিয় দর্শক গত গত আলোচনায় আমরা বলেছিলাম যে প্রকৃত মুসলিম ব্যক্তি আদর্শ মুসলিম ব্যক্তি আল্লাহ হাবুল আলমীর বিধানকে সবচেয়ে শ্রেষ্ঠ বিধান মনে করবে আল্লাহ রাব্বুল আলমীর বিধানের তুলনায় অন্য বিধানকে তচ্ছ সাধারণ কিছু মনে করবে বরং আল্লাহ রাব্বুল আলমীর বিধানের এগারিস্টে অন্য কোন বিধানকে গ্রহণ করবে না সে করবে সেটাকে অস্বীকার করবে মান্য করবে আল্লাহ রাব্বুল আলমীর বিধানের তুলনায় অন্য বিধানকে গ্রহণ করাকে সে মনে করবে আল্লাহর বিধানের সাথে অবাধ্যতা মনে করবে এ বিষয় আমরা বিস্তারিত আলোচনা করেছি এরপর আজকে যে বিষয়টি আমরা আলোচনা করব প্রকৃত মুসলিমের পরিচয়ে সাত নম্বর যে পয়েন্টটি আমরা আলোচনা করব সেটি হচ্ছে প্রকৃত মুসলিম ব্যক্তি আল্লাহ এবং তার আসলের বিরুদ্ধে অবস্থান নেবে না কোন অবস্থাতেই মুসলিম ইসলাম গ্রহণ করার পরে তার জন্য বৈধ নয় জাইজ নেই যে সে আল্লাহ এবং তার আসলে বিরুদ্ধে অবস্থান নিয়ে নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দেবে এটি কখনো হতে পারে না কোন যুগে কোনো ব্যক্তি ইসলামের ঘোষণা দিয়ে আল্লাহ রব্বুল আলমীর বিরুদ্ধে অবস্থান নিয়ে মুসলিম থাকতে পারে না তাই আদর্শ মুসলিম ব্যক্তি আল্লাহ এবং তার আসলের বিরুদ্ধে অবস্থান নেবে না আল্লাহ এবং তারাসুলের বিরুদ্ধে যারা অবস্থানকারী তাদেরকে কোন অবস্থায় সমর্থন করবে না কারণ তাদেরকে সমর্থন দেওয়াও আল্লাহ এবং তারাসুলের বিরুদ্ধে অবস্থান নেওয়ার সমপর্যায়ের তাই প্রকৃত মুসলিম ব্যক্তি একজন আদর্শ মুসলিম ব্যক্তি তার পরিচয় হচ্ছে এই সে আল্লাহ এবং তারাসুলের বিরুদ্ধে কোন অবস্থান নেবে না এবং আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে তাদেরকে কোন অবস্থায় সমর্থন দেবে না আল্লাহ সুবাহ এই বিষয়টি স্পষ্ট করেছেন কোরআনে কেমে সুরা আল মুজাদম্বর আয়তের মধ্যে একেবারে সুর স্পষ্ট বন্যা দিয়েছেন আল্লাহ আল্লাহ এবং তার আসুরের বিরুদ্ধে যারা অবস্থান নেবে সত্যিকার ইমানদার ব্যক্তি সত্যিকার মুসলিম ব্যক্তি তার অবস্থান সেখানে কি হবে তার মৌকেফ তার যে অবস্থান হবে সে অবস্থানটুকু কি হবে স্পষ্ট করে দিয়েছেন এই আয়তের মধ্যে আল্লাহ সুবাহ করেন يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيادهم بروح من الله رب العالمين الشعر لا تجد قوما أبني أمون كنو شمبر دائك بابنا أبني أمون كنو لوك درك بابنا যারা আল্লাবে সুসম্পর্ক তৈরি করবে সম্পর্ক তৈরি করবে ওই সমস্ত ব্যক্তিদের সাথে যারা আল্লাহ এবং তার রাসুরে বিরুদ্ধাচরণ করে থাকে আল্লাহ এবং তার রাসুরে যারা বিরুদ্ধাচরণ করবে তাদের সাথে সক্ষ হবে তাদের সাথে বন্ধুত্ব হবে তাদের সাথে ভালোবাসা হবে এমন কোনো সম্প্রদায় আপনি ইমানদার ব্যক্তিদের মধ্যে পাবেন না যদি ইমানদার ব্যক্তিদের মধ্যে এমন ব্যক্তি থেকে যায় যে ইমানের ঘোষণা দেওয়ার পরে ইসলামের ঘোষণা দেওয়ার পরে আল্লাহ এবং আখরতের প্রতি ইমান এনেছে এমন বক্তব্য দেওয়ার পরে সেই ব্যক্তি যদি সত্যিকারভাবে আল্লাহ এবং তার রাসুলের যারা বিরুদ্ধাচরণ করে থাকে তাদের সাথে বন্ধুত্ব প্রকাশ করে তাদের সাথে সুসম্পর্ক করে তাদের সাথে উঠা বসা করে তাদের সাথে চলাফেরা করে তাদেরকে সহযোগিতা করে তাদেরকে সমর্থন দান করে তাহলে বুঝতে হবে সে সত্যিকার ভাবে ইমান আনেনি বরং তার ইমারের মধ্যে মুনাফিকি রয়েছে তার ইমানের মধ্যে কপটতা রয়েছে তার ইমানের মধ্যে কৃত্রিমতা রয়েছে এরপর আল্লাহ সুবাহ বিষয়টি স্পষ্ট করেছেন যদিও তারা যারা আল্লাহ এবং তারা শ্রী বিরুদ্ধাচরণ করে থাকে তাদের পিতামাতা হয় তাদের বাপদাদা হয় তাদের চোদ্দ পুরুষ পূর্বপুরুষ হয় আউ আবিনা আহম অথবা তাদের বংশধর হয় আউ ই খান আহুম অথবা তাদের ভাই বেড়া দার হয় আউ আসিরাতোম অথবা তাদের আত্মীয় সজন অথবা তাদের কাবিল আর গোত্রের লোক হয় তাদের গোত্র তাদের যারা পরিবার পরিজন আছে তারা হয় থাকে একান্ত নিকট আত্মীয় ব্যক্তি যদি হয় বাপ দাদা হয় ছেলে সন্তান হয় তারপরে পুত্র সন্তান আত্মীয় স্বজন হয় কাছের মানুষগুলো হয় তারপরেও তারা তাদের সাথে কোন অবস্থায় সুসম্পর্ক করবে না তাদের সাথে বন্ধুত্ব করবে না প্রতি ইমানের ঘোষণা দেওয়ার পরে ওই সমস্ত ব্যক্তিগণ কখনো এই ব্যক্তিদের সাথে যারা আল্লাহ এবং তারা শুরুের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের সাথে বন্ধুত্ব করবে না কেন এজন্য করবে না যেহেতু আল্লাহ তাদেরকে সাহায্য করেছেন তাই এই সমস্ত ব্যক্তিগণ নিজেদেরকে দুর্বল মনে করবে না এই সমস্ত ব্যক্তিগণ ইমানের কারণে কোন অবস্থাতে যারা আল্লাহ রাব্বুল আলমিনের বিরুদ্ধে আল্লাহ রাসুলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের সাথে সুসম্পর্ক তৈরি করবে না তাদের সাথে বন্ধুত্ব তৈরি করবে না ঠিক একই কথাই আল্লাহ সুমান ইমানদারদের আল্লাহ রব আলিন স্পষ্ট করে দিচ্ছেন যদি সত্যিকার ইমানের পরিচয় বহন করো সত্যিকার আদর্শ মুসলিম হিসেবে নিজের পরিচয় দিতে চাও তাহলে তোমাদের করণীয় হচ্ছে আল্লাহ আছে যারা আল্লাহ কুফুরি করেছে তাদেরকে তোমরা আউলিয়া আমিন মুমিনদেরকে বাদ দিয়ে তোমাদের অভিভাবক বন্ধু অথবা সহযোগী হিসেবে তাদেরকে নেও না তাদের সাথে বন্ধুত্ব তাদের সাথে সুসম্পর্ক তাদের সাথে ভালোবাসা তাদের সাথে উঠা বসা ইত্যাদি মুমিন ব্যক্তিদেরকে বাদ দিয়ে তোমরা কখনো করো না তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আল্লাহ এখানে আমাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে ইমানদার সুসম্পর্ক হবে কাদের সাথে তাদের ভালোবাসার সম্পর্ক হবে কাদের সাথে তাদের উঠা বসা হবে এবং কাদের সাথে তাদের সম্পর্ক ছিন্ন হবে কাদের সাথে তাদের সম্পর্ক থাকবে না কাদের সাথে তাদের সক্ষতা হবে না উঠা বসা হবে না এই বিষয়টি আল্লাহ সুবাহ এ আয়তের মাধ্যমে স্পষ্ট করে দিয়েছেন সুপ্রিয় দর্শক শ্রোতা বায়ু বোনেরা সুরাতের মধ্যে তোমাদের পূর্ব পুরুষদেরকে তোমরা তোমাদের জ্ঞাতি ভাইদেরকে তোমাদের ভাই বেড়াদ যারা আছে আত্মীয় যারা আছে পরিবারের সদস্য যারা আছে তাদেরকে তোমরা আউলিয়া উলিয়া বন্ধু হিসেবে গ্রহণ করো না হিসেবে গ্রহণ করো তাদের সাথে তোমাদের বন্ধুত্ব হতে পারে না কখন ইনি সাহাব্বুল কোফরা আল আল ইমান যখন তারা ইমানের বিপরীতে কুফুরিকে পছন্দ করবে কুফুরিকে ভালোবাসবে কুফুরীর সাথে তাদের বন্ধুত্ব হবে কুফুরি যারা করেছে আল্লাহর দুশ্মনী যারা করেছে আল্লাহ রব্বুল আলমিনকে যারা অস্বীকার করেছে তাদের সাথে তারা সুসম্পর্ক করবে ভালো সম্পর্ক করবে তোমরা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না ঠিক একই কথাই আল্লাহ সুবাহ আরেকটি ভাষায় অত্যন্ত সুন্দর ভাবে আল্লাহ রবিন তুলে ধরেছেন সেটি সুরা আলমার এক নম্বর আয়তের মধ্যে আল্লাহ রহমিন বলেছেন তোমাদের শত্রু যারা একদল লোক সরাসরি আল্লাহ রবুল আলমের সাথে দুশ্মনী করে থাকে শত্রুতা করে থাকে তারা হচ্ছে আল্লাহ রবুল আলমের দুঃশন আবার একদম লোক এমন আছে যারা আল্লাহ রব্বুল আলমিনের সাথে দুঃশনী সরাসরি করে না বরং ইমানদারদের সাথে দুশ্মনী করে থাকে উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের পদ থেকে ইমানদার ব্যক্তিদেরকে বিচ্ছুত করার জন্য ইমানদার ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলমিনের পথ থেকে বিভ্রান্ত করার জন্য পদভস্ত করার জন্য তারা হচ্ছে ইমানদারদের দুশ্মন এই জন্য আল্লাহ সুবাহন তালা দুই দল দুঃখের মধ্যে তারা আল্লাহর আব্বু করেছেন আল্লাহ আয়াতের মধ্যে আমার দুশ্মন যারা আছে এবং তোমাদের দুশ্মন যারা আছে তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না তাই প্রকৃত মুসলিম ব্যক্তি আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে যেমনি ভাবে অবস্থান নেবে না তেমনি ভাবে যারা আল্লাহ এবং তার সাথে তারা সুসম্পর্ক করবে না তাদের সাথে তাদের সম্পর্ক হবে না তাদেরকে সাহায্য করবে না তাদেরকে সহযোগিতা করবে না সুতরাং আল্লাহ এবং তার রাসুলকে বাদ দিয়ে ইমানদারদেরকে বাদ দিয়ে যদি আল্লাহর দুঃমনদেরকে কেউ বন্ধু হিসেবে গ্রহণ করে থাকে তাদের অবস্থান হচ্ছে এই তারা মূলত ইমানের নামে মুনাফিকের মধ্যে লিপ্ত রয়েছে ইমানের নামে নেফা কের মধ্যে লিপ্ত রয়েছে তাই আসুন একজন আদর্শ মুসলিম হিসেবে আমরা আমাদের চরিত্রের মধ্যে পরিবর্তন আনি আমরা শুধু নিজেদেরকে মুসলিম পরিচয়ে দিয়ে মুসলিম সাজার চেষ্টা না করে বরং প্রকৃত মুসলিম হওয়ার চেষ্টা করি আর প্রকৃত মুসলিম হতে হলে আল্লাহ এবং তার আসলের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কোনো সুযোগ নেই যেমনিভাবে আল্লাহ এবং তার আসনের বিরুদ্ধে যারা অবস্থান করেছে তাদের সাথে সম্পর্ক করারও কোনো সুযোগ নেই সুপ্রিয় দর্শক শ্রোতা সময় হয়েছে বিরতির এখন একটু বিরতি যাচ্ছি একটু পরেই ফিরে আসছি আশা করি আমাদের সাথে থাকবেন আকাশের রংনু আমরা জীবনে বহুবার উপভোগ করেছি লাল নীল সবুজ আকাশী হলুদ। নানা রঙের সমাহার আমরা দেখেছি রংধনু। কিন্তু জীবনের রংধনুকে ধনুকে কখনো কি আমরা বিশ্লেষণ করে দেখেছি আমরা জীবনের উত্থান পতন চড়াই উতরাই আনন্দ বেদনা খব হতাশা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব দেখুন জীবনের রংধনু কেবল মাত্র পিএস টিভি द्विधा द्वंद मूल्यबोधर अभवर अभावेत जीवन जापन धर्म के भूल सत्य ता ब देख सत्य उन्मोचन शुक्रवार थन सम्प्रचार सकाल साढ़े सतटदेश বাংলা শেখ হাসিমাদানী কিভাবে ইসলাম বিভিন্ন সৃষ্টিকে অধিকার দিয়ে ওদের সুরক্ষিত করেছে জানার জন্য দেখুন ইসলামী অধিকার দেখুন অধিকার সমূহ আজ সন্ধ্যা সম্প্রচার রাত বাংলাদেশে বাংলায়।। সুপ্রিয় দর্শক আমরা আলোচনা করতেছিলাম ইমানদার ব্যক্তিদের যেই পরিচয় রয়েছে আদর্শ মুস্তিমের যে পরিচয় রয়েছে সেই পরিচয়ের সাত নম্বর পয়েন্ট আমরা আলোচনা করেছি সেখানে আমরা বলেছি ইমানদার ব্যক্তিক্ষণ এর সম্পর্ক কাদের সাথেও তারা কখনো আল্লাহর বিরুদ্ধে অথবা আল্লাহর আসুরের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে তাদের সাথে সুসম্পর্ক করবে না তাদেরকে সাহায্য করবে না এই জন্য আল্লাহ সুবাহ দুই দল দুশ্মনকেই এই আয়তের মধ্যে একসাথ করে দিয়েছেন কারণ ইমানদারদের যারা দুশ্মন রয়েছে তারা সত্যিকার অর্থে ইমানদারদের সাথে দুশ্মনী করার কারণে তারা আল্লাহ রব্বুল আলমিনী দুশ্মন তাদেরকে আল্লাহ রব্বুল আলমিনী দুঃশ্মন হিসেবে উল্লেখ করেছেন শত্রু হিসেবে উল্লেখ করেছেন আল্লাহ অবস্থান এবং তার আসুরের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের সাথে তারা সুসম্পর্ক করবে না তাদের সাথে তাদের বন্ধুত্ব সম্পর্ক হবে না তাদেরকে সাহায্য করবে না তাদেরকে সহযোগিতা করবে না সুতরাং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 যেমনিভাবে আল্লাহ এবং তার আসনের বিরুদ্ধে যারা অবস্থান করেছে তাদের সাথে সম্পর্ক করার কোনো সুযোগ নেই এটি আমরা বিস্তারিত আলোচনা করেছি আসুন আমরা আরেকটি পয়েন্ট আলোচনা করি এটি হচ্ছে 8 নম্বর পয়েন্ট আট নম্বর পয়েন্ট হচ্ছে এই প্রকৃত মুসলিম ব্যক্তি ইসলাম ইসলামের ফরজ বা অপরিহার্য জ্ঞান লাভ করবে অন্যথায় প্রকৃত মুসলিম হতে পারবে না আজকে আমরা দেখতে পাই ইসলাম সম্পর্কে মোটেই জানা নেই ইসলাম সম্পর্কে কোনো স্টাডি নেই এবং জানার কোনো চেষ্টা নেই তিনি নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দিয়ে যাচ্ছেন তিনি মনে করছেন আমি মুসলিম হয়ে গিয়েছি কিন্তু প্রকৃত আদর্শ মুসলিম হতে হলে একজন আদর্শ মুসলিম ব্যক্তি তাকে ইসলামের যে অপরিহার্য জ্ঞান রয়েছে সেই অপরিহার্য জ্ঞান তাকে অবশ্যই অর্জন করতে হবে অপরিহার্য জ্ঞানটুকু যদি কোনো ব্যক্তি অর্জন না করে থাকে তাহলে সেই প্রকৃত বা আদর্শ মুসলিম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে না সুপ্রিয় দর্শক শ্রোতা বায়ু বোনেরা আল্লাহ সুবাহ জ্ঞান হিসেবে কোরআন একদে উল্লেখ করেছেন হাদিসের মধ্যে এর পরিভাষা যে টার্মোলজিটি ব্যবহার করা হয়েছে যে পরিভাষাটি হাদিসের মধ্যে এসেছে সেটি হচ্ছে আলে আইন জ্ঞান এই আলে আইন শব্দটি কোরআন খেরিমের মধ্যে আল্লাহ সুবাহনতলা আটাশবার উল্লেখ করেছে বেশিরভাগ ক্ষেত্রেই আল্লাহ হাবুল আলমিন বরং বলা যেতে পারে যে প্রায় সব কয়েকটি ক্ষেত্রে আল্লাহ সুবাহানুয় তালা আল্লা আলমের মাধ্যমে শুধু আল্লাহুল মুনাজল আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে যে নাজিল করা হয়েছে ডিভাইন যে আইন নলেজ আল্লাহ রাব্বুল আলমীর পক্ষ থেকে অবতীর্ণ যে নলেজ রয়েছে সেই নলেজকে আল্লাহ রাব্বুল আলমিন বুঝিয়েছেন সুতরাং এখানে এই বিভ্রান্তি তৈরি হওয়ার কোন সুযোগ নেই এই বিভ্রান্তি আসার কোনো অবকাশ নেই যে কোন ব্যক্তি এই ধারণা করবে আলম বলতে এখানে কমন আলমকে বুঝানো হয়েছে যেহেতু কোরআনে কেমি আল্লাহ সুবাহ বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন এটি আল আইম দ্য একটি নির্দিষ্ট নলেজকে বুঝানো হয়েছে এটি নিছক অন্যান্য জ্ঞানকে বুঝানো হয়নি সুপ্রিয় দর্শক শ্রোতা আলিম ছাড়া একজন ব্যক্তি আদর্শ মুসলিম হতে পারবে না কারণ আদর্শ মুসলিম ব্যক্তিকে একটি সুনির্দিষ্ট গন্তব্য পৌঁছতে হবে আর ওই গন্তব্য পৌঁছার জন্য তার কাছে একটি আলো একটি নূর লাইট যে লাইটের মাধ্যমে আর সেই লাইট হচ্ছে করেছেন। এজন্য এই আট নম্বর পয়েন্টটি খুব ইম্পর্টেন্ট যেখানে আল্লাহ সুবাহ বলেছেন আল্লাহ রাবুল আলমিনের থেকে যে অবতীর্ণ ডিভাইন আইন নলেজ ডিভাইন নলেজটুকু তাকে অর্জন করতে হবে যেটি তার জন্য পরিহার অবৃহার্য জ্ঞানের বিষয়টি নসুল্লাহাদ মধ্যে স্পষ্ট করে দিয়েছেন তলাবুল আলম ফরিদুলসলিম নসুল্লাহামের সাত করেন প্রত্যেক মুসলমানের উপর নর হোক নারী হোক সকলের অর্জন করা এই জ্ঞান অর্জন করা যেটি আল্লাহ রব আলমের অবতীর্ণ করেছেন এবং যেই জ্ঞানকে আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য অবধারিত করেছেন এই জ্ঞান অর্জন করা ফরজ করে দিয়েছেন তাই আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে অবতীর্ণ এই জ্ঞান অর্জন করতে হবে এখানে জ্ঞানের পরিচয় আমাদেরকে জানতে হবে একটি বিষয় আমি স্পষ্ট করতে চাই সেটি হচ্ছে এই যে আইনকে আল্লাহ রাবুল আলমিন ওহির আইন বলেছেন এই আইনকে আল্লাহ সুবাহ আমাদের উপর ফরজ করে দিয়েছেন কতটুকু আলম আল্লাহ হাবুল ফরজ করেছেন অনেকে মনে করতে পারেন যে হয়তো আমরা মাদ্রাসায় কামিল পাস করব দাওরা হাদিস পাস করব বড় সনদ লাভ করব ডিগ্রি পাস করব অথবা পিএইচডি করব এম করব মাস্টার ডিগ্রি করব এম করব করবো ইত্যাদি এতটুকু পর্যন্ত আমাদের অর্জন করাকে ফরজ করে দেওয়া হয়েছে আসলে ব্যাপারটি এমন নয় মূলত এই সার্টিফিকেট আমাদের উদ্দেশ্য নয় এই সার্টিফিকেটের মাধ্যমে আইম অর্জন হয় না সার্টিফিকেট অর্জন হয় তাকে যদি চেষ্টা করে কোনো ব্যক্তি এর মাধ্যমে হয়তো এলম অর্জন করতে পারে কিন্তু এলমের একটা সংজ্ঞার পরিচয় রয়েছে ডেফিনেশান রয়েছে যে এলম অর্জন করে কালাবুল ফরজ করেছেন এই এলমের পরিচয় দিয়েছেন শেখুল ইসলাম মাহবুব সুলাইমান আত্মিমি রহমতুল্লাহ তার আল উসুলু সালাহর মধ্যে এবং একাধিক কিতাবের মধ্যে তিনি তার এলমের পরিচয় দিয়েছেন এই এলমের এই পরিচয়টুকু আমরা যদি জানতে না পারি তাহলে আমরা প্রকৃত এলম অর্জন করতে পারবো না এবং এলমের মাধ্যমে যে ব্যক্তি আলেম হয়ে থাকে এলম মাধ্যমে যে আলেম হয়ে থাকে সেই আলেমও আমরা হতে পারবো না তাই এই আলমের পরিচয় আমাদেরকে লাভ করতে হবে আল্লাহ সুবাহানুয়েতে আলেম এই আলম যেটি আমাদের উপর ফরজ করেছেন তার পরিচয় রাম এভাবে দিয়েছেন তিনটি পয়েন্ট সেখানে আলোচনা করেছেন মারিফাতুল আব্দ রব্বাহু ওয়ার সুলাহু আদিল্লা যে বান্দা তার রব মহান আল্লাহ রাব্বুল আলমিনকে চিনবে আল্লাহ রাব্বুল আলমিনের পরিচয় লাভ করবে এটি হলো নম্বর পয়েন্ট দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে ওয়া রাসুল তার রাসুলকে চেনবে রাসুলের পরিচয় লাভ করবে তিন নম্বর পয়েন্ট হচ্ছে যেটি সেটি হল যে বান্দা তার দিন সম্পর্কে জানতে পারবে ওয়া দিন তার দিন সম্পর্কে জানবে যে দিন আল্লাহ হাব্বুল আলমিন তার জন্য মনোনীত করেছেন যে সম্পর্কে আমরা এই পর্বে এই আলোচনায় বলেছি আল্লাহ হাবুল আলমিন যেটি আমাদের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন সুরা আল ইমরান মধ্যে আল্লাহ রাবুল আলমিন বলেছেন ইসলাম আল্লাহ রাব্বুল আলমিনের কাছে মনোনীত দিন হচ্ছে ইসলাম সেই ইসলাম সম্পর্কে এবং দীর্ঘ বিষয় রয়েছে আমরা এখান থেকে মূল আলোচনা করতে চাই সেটি হচ্ছে এই তিনটি বিষয়ের নাম যে অর্জন করতে হবে এই অপরিহার্য এলমের মধ্যে এই তিনটি বিষয় থাকতেই হবে এই তিনটি বিষয়ের জ্ঞান কোনো ব্যক্তি যদি অর্জন না করে তিনি প্রকৃত আলেম হতে পারবেন না তিনি একজন আদর্শ মুসলিমও হতে পারবেন না এই আমি বলবো যে আলম মারিফতুল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের মারফত লাভ করতে হবে আমাদেরকে আল্লাহ রবুল আলামের পরিচয় আমাদের জানত আল্লাহ রবুলের পরিচয় হচ্ছে আল্লা মূল টার্গেট যে লক্ষ্যে যে গন্তব্যের দিকে আমি দাবিত হব একজন আল্লাহর বান্দা আদর্শ মুসলিম ব্যক্তি সত্যিকার আল্লাহ রবুল আলমিনের সন্তুষ্টির লক্ষ্যেই তার সমস্ত জীবনকে পরিচালিত করবে তার সমস্ত আমল সে পরিচালিত করবে সমস্ত আমল হবে আল্লাহ রব্বুল আলমিনের টার্গেটের দিকে পৌঁছানোর জন্য তাই এটি হচ্ছে আল্লা আয়া যেটি মূল গোল যেই টার্গেট বা যে লক্ষ্যে পৌঁছার জন্য ইমানদার ব্যক্তিগণ কাজ করবে দ্বিতীয় হচ্ছে মায়ের ফাতুল আব্দাহু বান্দা তার রাসুল সম্পর্কে জানবে রাসুলের পরিচয় করবে রসুলের পরিচয় যদি সত্যিকার ইমানদার ব্যক্তিগণ জানতে না পারে তাহলে হয়তো রাসুলকে আল্লাহ রবুল আলমের মর্যাদা উন্নীত করে রসুলকে মাহবুদের পর্যায়ে নিয়ে যাবে এবং রাসুল এই শুরু করে দিবে যেটি তাদের জন্য বিভ্রান্তি আর রাসুলের মর্যাদা যদি সত্যিকার ভাবে না জানে হয়তো কোনো কোনো অবস্থায় রসুল সাল্লা উল ইসলামের মর্যাদাকে তুচ্ছ করে অবহেলা করে রসুলসল্লাকে এমন পর্যায়ে নিয়ে যাবে যেটি রসুল্লাহ সাল্লা উল মর্যাদার জন্য কোন অবস্থায় সমীচীন নয় বা উচিত নয় দুইটাই নিষিদ্ধ এক্ষেত্রে সীমালঙ্ঘন করাও জায়েজ নেই এক্ষেত্রে অবজ্ঞা তুচ্ছ করার কোনো সুযোগ নেই রসুল সাল্লাহ ইসলামের মর্যাদাকে আল্লাহবুল্লা নির্দিষ্ট করে দিয়েছেন তাই রসুল্লাহ সাল্লা সাল্লামের সেই বিষয়টি আমাদেরকে জানতে হবে আমরা বলেছি মারিফাতুল্লাহ হচ্ছে আলহায় গোল টার্গেট এইটি হচ্ছে মারিফত রসুল রসুল সম্পর্কে জানা এটা হচ্ছে কোন পথে আমি অগ্রসর হচ্ছি যে পথটি রাসুল সোল্লা আমাদেরকে জানিয়েছেন সেই পথ আমাকে আত্মরিকটি আমার ঠিক হতে হবে তরিক যদি আমার ঠিক না হয় পথ যদি আমার ঠিক না হয় তাহলে আমি বিচ্ছুত হয়ে যাব যেভাবে গাড়ি পথ থেকে বাইরে চলে যায় অ্যাক্সিডেন্ট হয়ে যায় ঠিক তেমনিভাবে রসুল সোল্লা সাল্লামের প্রদর্শিত পন্থা থেকে পদ্ধতি থেকে সুনার থেকে যদি কোনো ব্যক্তি বাইরে চলে যায় সে ব্যক্তি তেমনিভাবে বিচ্ছুত হয়ে যাবে পথ ভষ্ট হয়ে যাবে হৃদায়ত থেকে মাহরুম হয়ে যাবে এবং সে আল্লাহিন ওই গোলে বসতে পারবে না যেটাকে আমরা প্রথমে বলেছি আলগায়া সেই টার্গেটে সে বসতে পারবে না তাই আমাদের এই পথ সম্পর্কে স্পষ্ট হতে হবে পথ সেটি হচ্ছে আমার রসুল সোল্লা সাল্লাম তার সম্পর্কে আমাদেরকে জানতে হবে এটা আমাদের জন্য অপরিহার্য জ্ঞান রসুল সাল্লা ক্ষেত্রে সীমালাঙ্কন করা যাবে না অতিরিক্ত করা যাবে না অতিরঞ্জন করা যাবে না আবার রসুল সাল্লা ক্ষেত্রে অবহেলা অবজ্ঞা এবং কোন অবস্থাতেই রসুল্লাহ সালামকে তুচ্ছ এবং লাঞ্ছিত করা যাবে না এরপরে আমাদেরকে আমাদের দিন সম্পর্কে দলিল এর মাধ্যমে জানতে হবে দলিলের মাধ্যমে আমাদেরকে আমাদের দিন সম্পর্কে জানতে হবে ইসলাম সম্পর্কে আমাদেরকে জানতে হবে তাই আমাকে অবশ্যই জানতে হবে এটি আমার জন্য জানা অপরিহার্য সুপ্রিয় দর্শক এই জন্য ইসলাম সম্পর্কে সত্যিকারভাবে জানতে হবে আর এই জানার জন্য অপরিহার্য বিষয় হচ্ছে এটি আমাদেরকে দলিলের মাধ্যমে জানতে হবে দলিলের মাধ্যমে যদি আমরা জানতে না পারি তাহলে আমরা সত্যিকার হেদায়ত লাভ করতে পারবো না হেদায়তের উপর প্রতিষ্ঠিত থাকতে পারবো না সুপ্রিয় দর্শক তাই আমরা এই পর্বে যে বিষয়টি আলোচনা করতেছিলাম সেটি হচ্ছে একজন প্রকৃত মুসলিম ব্যক্তি তাকে ইসলাম যেই জ্ঞান তার জন্য অপরিহার্য করেছে ফরজ করেছে সেই জ্ঞান তাকে লাভ করতে হবে প্রকৃত এবং আদর্শ মুসলিম হওয়ার জন্য আসুন আমরা এই আলোচনাকে ধারণ করি আলোচনা আর অব্যাহত থাকবে আজকে আলোচনার সময় নেই আজকে এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাবুল আলমিন আপনাদের সবাইকে সুস্থ রাখুন রহমত আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র সাথে থাকুন আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আই আর পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আই কোড তিন সোয়েব বিআইসি কোড বাইশ টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন মানবতার সমাধান সালাম আলাইকুম আমি মোহাম্মদ বদরুদ্দোজানাদ আপনারা দেখছেন পিস টিভি বাংলা সৃষ্টিকর্তাকে জানার জন্য ইসলামী প্রকল্প সমগ্র মেনে চলার। मानवता दिए बड़स माश कल्याण इसलाम ব্যক্তি করে ইসলামের উপরে বিনসিদ ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর শেখ শাহিদুল্লাহ খান মাদনী আহমদুল্লাহ বিন মোহাম্মদ দেলবার হুসেন হারুন হোসেনের উপস্থাপনায় अन्य गुणावल देख अनुष्ठान माना दुनिया रे न पुन सम्प्रचार सकाल आठ टेल टी